আবদুল্লাহ ইবনু আব্বাস রাজাল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লামের যুগে একবার সূর্যগ্রহণ হয়েছিল তখন তিনি এজন্য সালাত আদায় করেন সাহাবাঈ কিরাম রাজাল্লাহ তালাহ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সালাতে দাঁড়ানো অবস্থায় আপনাকে দেখলাম যেন কিছু একটা ধরতে যাচ্ছিলেন কিন্তু পরে দেখলাম আবার পিছিয়ে এলেন তিনি বললেন আমাকে জান্নার দেখানো হয় এবং তারই একটি আঙুরের ছড়া নিতে যাচ্ছিলাম যদি আমি তানিযা আসতাম তাহলে দুনিয়া স্থায়ী থাকা পর্যন্ত তোমরা তা হতে খেতে পারতে